পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামিক কালচারাল সেন্টার দমাম মহান আল্লাহ আশিস রহমতি আল কোরআন এবং সেহাদিজয় আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلین نبینا মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان ابي হুরায়রা رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تشهد احدكم فليستئذ بالله من اربع يقول اللهم اني اعوذ بك من عذاب جهنم আজকে আমাদের হাদিসের যে আলোচ্য বিষয় তা হচ্ছে সালাত শেষে নামাজের শেষে সালামের পূর্বে অথবা পরে সব দোয়া বা আজকার পাঠ করতে হবে ওই দোয়া এবং জিকির আজগার সম্পর্কীয় সালাত ইব্রাহিম এ দরুদ সম্পর্কে হাদিসগুলি এসছে তাহলে তাসাহুদ পড়ার পরে জাতেনবী করিম সালামের ওপর সালাম রয়েছে আসসালাম আর দুরুদ্ সালাত ইব্রাহিম পড়ার পরে যাতে নবী সাল করা হয়েছে আল্লাহ আল্লাহ মুহম তারা নবীর প্রতি তোমরা মমিনা সালাত এবং সালাম পেশ করোত্তম অবস্থা মানুষের জীবনে যে নামাজের মধ্যে আত্মাত এবং দুরুদ এগুলি হচ্ছে ফরজ রুকুন আর এটা হচ্ছে ঠিক আর যারা এর ভিন্ন মত পোষণ করেছে যা তাহাদ পড়া বা দুরুৎ পড়া ফরজ নয় অজেব অথবা সন্ন্যাত তাদের মতটি ঠিক নয় আবুহার আল্লাহ বলছেন যে কালা রসুল সাল্লাম রসুল্লা সাল্লাম বলেছেন এজা তাসাহাদ আহাদ হুকুম যখন তোমাদের কারো তাসাহুদ পড়া হয়ে যাবে पाना चाहिए आल्लाबाना चाहिए आल्लाक आश्रय कमना पाना चावते मैं आल्ला স্মরণ নেওয়া বা আল্লাহর আশ্রয় গ্রহণ করা আল্লাহর আশ্রয় তলব করা যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো বাঁচাও বলবে আল্লাহিকা হে আল্লাহ এই চারটি জিনিস থেকে এইভাবে আল্লাহর কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে হে আল্লাহ ইমনি আউজিকা আমি তোমার আশ্রয় গ্রহণ করছি আজ আউজ মানে আশ্রয় গ্রহণ করা আর ইস্তে আজ মানে আশ্রয় তলব করা আশ্রয় করা আল্লাহ রয়েছে আউজিমা তারপর ইস্তে আজ রয়েছে আউজিমানে শৈতান বিতাড়িত থেকে আমি আল্লাহ পাখের স্মরণ নিছি বা আশ্রয় গ্রহণ করছি ইনি আউজ বেকা আমি তোমার আশ্রয় গ্রহণ করছি মিন আজাবে জাহান নাম জাহান নামের আজাব বা শাস্তি হতে আমাকে জাহান্ন আজাব থেকে তুমি রক্ষা করো হেফাজত করো অমিন আজাবিল কবর এর কবরের আজাব হতে আশ্রয় গ্রহণ করছি তুমি রক্ষা করো অমিন ফিতনা তিল মাহিয়া জীবন এবং মরণের ফিতনা থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি জীবন মরণের ফিতনা কি আগে তর্জমাটা করে দিই তারপর ব্যাখ্যা করবো আমাদের আর যদি জীবনের ফিতনা আলাদা ধরে মরণের ফিতনা আলাদা তাহলে পাঁচটি হয়ে যায় হ্যাঁ এখানে রবি সরকার চারটি বলেছেন তার মানে এইভাবে চারটি জীবনের ফিতনা বাকিগুলো তো বুঝতে পারছেন যাহার নামে রাজাব থেকে রক্ষা কামনা করা কবর আজাদ থেকে রক্ষা কামনা করা কারণ কবর মানুষের জন্য আল্লাহ ভিরুদের জন্য আর না হলে হফারিন নার অথবা জাহান্নামের একটি গর্ত কারোর জন্য জাহান্নামের গর্ত হবে কবর আর কারোর জন্য এটি হবে জান্নাতের বাগান হবে যাতে করে আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান হয় এই জন্য আমাদেরকে ইমান আমলে মেহনতি হইতে হবে আল্লাহাক যেন আমাদেরকে ইমান আমলে মেহনত করা তফিক দান করেন আর আমাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের মাতা পিতা বাপদাদা নানা নানি আত্মীয় স্বজন মমিন মমিনাত যারা ইসলামের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আল্লাহাক তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন ফিতনাথিল মাহিয়া হায়াতুন থেকে মাহিয়া জীবনের ফিতনা জীবনের ফিতনা কি হতে পারে যতগুলি বিপদ আপদ আছে জীবনের শারীরিক হোক মানসিক হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক আর্থিক হোক হারাম একটা লোকের জন্য হারামের রাস্তা খুলে দেওয়া হয়েছে খুব সহজ হয়ে গেছে হারাম পথ হারাম রোজগার হালালের পথ খুঁজেই পাইনা এটা জীবনের ফিতনা তাহলে জীবনের ফিতনা শুধু এক দুটি নাই অনেক ফিতনা জীবনে আজকাল মুসলিম মুসলিমের যে সংঘর্ষ এটাও একটা ফিতনাতার অন্তর্ভুক্ত তারপরে কাফেরদের ঝাঁপিয়ে পড়া এই রকম অনেক ফিতনা রয়েছে পারিবারিক ফিতনার মধ্যে কারো স্ত্রী খারাপ আর কোনো মহিলা স্বামী খারাপ আবার কারো ছেলেমেয়ে খারাপ কারো ছেলে মেয়ে আবার ভালো বাপ খারাপ तो यह सब हम फितुल माहिया हायत मीवन फीतनार मध्य बेचे थकाीन मानुष्ठ सब जिस क्षति करलते গুমরাহির পদ্ধতি নিলেন বিভিন্ন ভাবে গুমরাহ যাচ্ছে নামাজিবে নামাজি হয়ে যাচ্ছে ভালো পরিবারে ধর্মিক পরিবারে জন্ম হয়েছিল তারপরে নাস্তিক হয়ে গেল করে ইউনিভার্সিটি পড়ে নাস্তিক হয়ে ফিরে আসলো মুসলিম দেশে মাশাল্লা জন্ম নিয়েছিল আর কোন দেশে এমন কাফের দেশে গেল পড়াশোনা করার জন্য কাফের মুসরি বিদিন হয়ে আসলো বহু বড় ফেতনা এগুলি আজকাল অমুসলিম দেশগুলিতে পড়ার জন্য সব ছেলেরা যাচ্ছে বা মেয়েরা যাচ্ছে এদের জন্য বড় ফিতনা তুল ইমান হবে এই আশা হচ্ছে জীবনের বড় ফিতনা ইমান আমলের জন্য ফিত না কারণ আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন আখেরাত খারাপ করে চলে আসে অনেক মানুষ তহিদ পরিবারে জন্ম নিয়ে আবার শিল্পিরাতে লিপ্ত হয়ে গেছে বিভিন্ন কারণে অজ্ঞতার কারণে অথবা দুনিয়ার লোভে লোভ সামলাতে না পারে দেখা গেছে যে এর বাপদাদা ছিল মাসা আল্লাহ তহিদ অনুসারী কিন্তু হয়ে গেছে এখন বিদাতি হ্যাঁ বিদাতি এইরকম বহু পরিবার আছে এইরকম ফিতনার শেষ নেই কত লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে কত লোক আহলে কোরআন মানে হাদিসী অস্বীকারী অথচ দাদা সহি আকিদার ছিল কত লোক কবর মাজার পুজারি হয়ে যাচ্ছে মিলাদি হয়ে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে সব হচ্ছে দুনিয়ার ফিতনা দুনিয়ার মধ্যে যতগুলি ঘটা যেকোন হোক না কেন এগুলি হচ্ছে দুনিয়ার ফিতনা তাহলে ফিতনা তুল মাহিয়া দিয়ে কত কি চাইলে চিন্তা করুন কত ব্যাপক দুয়া আল্লাহ তুমি দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখি আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমান আমলের ফিতনা যেটাকে অনেকে গুরুত্ব দেয় না। এটা গুরুত্ব রাখে যে আল্লাহ যেন কাফের জলমে শিকার না হয় জালেমের জুলের শিকার না হয় হ্যাঁ এগুলো খুব গুরুত্ব রাখে যে কোন মুসলিম জালেমেরও যেন জলের শিকার না হয় কোন কাফের জালেমেরও যেন জন্মের শিকার না হয় কোন রকমের দুনিয়ার দুর্ঘটনা না হয় পারিবারিক সমস্যা না হয় আর্থিক সমস্যা না হয় এগুলো তো ফিতনা বুঝতে পারছেন কিন্তু ইমানের ফিতনা সান আল্লাহ ধার্মিক পরিবার বাপমা নামাজি ছেলে একটা নামাজি না মা কত পর্দা না সিন আর মেয়ের সব বেহায় ছেলে মেয়েদেরকে ফেতনা বলা হয়েছে ধন সম্পদকে ফেতনা বলা হয়েছে ধন সম্পদ ধন আর আউলা তোমাদের ছেলেমেয়েরা ফেতনা অনেকে হারাম উপার্জনে লেগে গেছেন হারাম খাচ্ছেন এই জন্য হারাম ব্যবসা হারাম উপার্জন ইত্যাদি ফিতনা তেল মামাত মতের ফিত না বা মানুষ মরে গেলে তো শেষ আমল শেষ আবার মতের ফিত নাকি দেখি আপনাদের কত দূর দৌড় মতের ভেতর আবার কি হইতে পারে মতের সময় যাতে করে ভালো অবস্থায় মত হয় ভালো অবস্থায় মত হচ্ছে যে নেই দেনদার শ্রীবেদাতের উপর যাপন ছিল না তৌহিদের ওপর ছিল সন্ন্যাতের উপর ছিল ভালো অবস্থায় ছিল মারা গেছে এর অতিরিক্ত হচ্ছে সুযোগ হয়েছে শুধু কলেমা মন্ত্র মতো পড়লে তাহলে বেনামাজির লোক আর শেষ কানে কলমা পড়িয়ে দিয়েছেন খুশির শেষ আজকাল আমাদের সমাজে কিন্তু অন্তর তো পরিবর্তন হয়নি অন্তরে তো কবর মাজার ঢেকে আছে ঠিক না তো কালিমা পড়া মানে শুধু মন্ত্র পড়ার নাই অন্তর থেকে বিশ্বাস করে যে এলাহ ই বললাম যে একমাত্র আল্লাহ এলাহ মাবুদ। আমার এ বাদার পিল্লা পড়লে জানাতে দাখিল হবে কিন্তু হচ্ছে শিকার উক্তি শিকার উক্তির আগে বিশ্বাস লাগবে যেমন বিশ্বাস তেমন শিকার বিশ্বাস একরকম আর শিকার আর রকম এর নাম তো মনাফিকি হ্যাঁ মনে যদি আপনার এক কথা থাকে আর বলেন অন্য কথা এটা চরিত্র নয় ভাই আপনাকে খুব ভালোবাসি আপনার ক্ষেত্রে দুই রকম যদি তার দৃষ্টিভঙ্গি মনে এক কথা আর মুখে এক কথা তাহলে যদি মোনাফিক বলেন তো আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর তহিদ সম্পর্কে আল্লাহর কালিমা সম্পর্কে যদি দুই রকম অবস্থা থাকে মনে সে আর বেদাত আর কথাই কালিমা তৈখানে পড়েন তাহলে মনে আছে কি চরিত্র এটা কালিমা তৈখানে পড়লে অবশ্যই ফজিলতা বসিয়ে অন্তরকে শির থেকে মুক্ত করে কুফুরি থেকে মুক্ত করে সেটা নাস্তিক লোককে শেষখানে কালমা পড়িয়ে দিলেন সে এখন তো মর্তি হচ্ছে নিরুপায় আর সবাই বলছে তখন পড়েই নি জানাত পেয়ে নাকি এত সস্তা জাননা তো নয় আমার হাসে তো আন্তর্ आल्ला तुम्हारा प्रवेश करते मत समय फेतना थके मईरकदी अवस्था मरे जावा कवस्था मरे जावा सिल्कर अवस्था मरे जावा पापर अवस्था मरे जाग हमेशा मत समय फेतना মদের আসরে বসেছিল আর সেখানে মারা গেছে সুনামের সময় হাজার হাজার পুরুষ মহিলা সমুদ্র বিচে ইন্ডোনেশিয়া শ্রীলঙ্কা আর সব দেশে সুনামি হয়েছে थलैंड इत्यादि सब लुच्चामुद्रबीयी जेन ये मतलब मत ए समय फीतना पपे अवस्था मरे जायत करत फा যারা চার অর্থ নামাজে তারা এই নিয়ত নিয়ে সন্না মানে আপনার উঠে ডিউটির আগে খান টান দেবো ডিউটিতে তাই না আগে থেকে তো আপনার অসৎ নিয়ত নিয়ে আপনি ঘুমিয়েছেন আর ওই রাত্রে আপনার মত কোন একদিন তো এরকম মত আসবে ঠিক কিনা বলেন জোহরে ঘুমিয়েছেন না আসরে উঠবো নাসল্লি জামাত হয়ে গেল ইচ্ছে করি আপনি ঘুমিয়েছেন যে না এতটা সময় উঠব নামাজের নিয়তনী ঘুমাননি তাহলে এটা হচ্ছে মতের ফিতনা তাহলে মতের ফিতনা এরকম মুসলিম জীবনে কত যে আছে আর মানব জীবনে যে কত আছে মতের ফিতনা সম্পর্কে আরব বক্তারা আরব সৈফের আলেমরা তাদের কিতাবাদিতে লিখেছে এই যে গাড়ি দুর্ঘটনাগুলি হচ্ছে তাতে অনেক ছেলেরা যুবকরা বুড়রাও বুড়োরা গানের আসক্ত আছে গাড়িতে ওই সময় খুব জোরে সাউন্ড দিয়ে গান আর বাজনা চালিয়ে রেখেছিল আর অ্যাক্সিডেন্ট হইল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঠিক শেষ অবস্থা ওই সময় একটু হুশ আছে কলমা পড়াবার চেষ্টা করেছে কলমা পড়তে পারছে না অনেক চেষ্টা করা হয়েছে যাদের অধিকাংশ সময় পাপে কাটছে গান বাজনাই কাটছে ফিল্ম দেখায় কাটছে কখনো আল্লাহ এবং কথা তাদের অন্তরের নেই তাদের অন্তরের মহাব্বত আছে ইসলামের শত্রু ও পাপিষ্ট গোনাগার ওদের তো এইরকম যে জীবন ঘটনাগুলিতে লিখেছে কয়েকবার করে লোকেরা ঘিরে নিয়েছে আর শেষ অবস্থায় মারা যাচ্ছে কলমাটা পড়ে না কলমা পড়ে না ওই যে গানটা শুনছিল এটা গাড়িতে ওই গানটাই ওকে বলছে পড়ে ও গান পড়ছে বারবার করে মুখে গানটা আসছে কারণ ওই অবস্থাতে ওর এই দুর্ঘটনা ঘটেছে ওটাই আসছে গান যারা শুনে দেখেছেন তো গান শোনার তালে তালে ও নিজেও কী কিন্তু কিন্তু কালেমার জায়গায় চলে আসছে গানটা যারা ফিল্ম দেখতে দেখতে ফিল্ম দেখতে দেখতে টিভি চালিয়ে দিয়ে শুয়ে শুয়েছে বলেন ওই অবস্থায় মত হলে এটা ফিতনা মামাত না। অধিকাংশ সময় নেটাচ্ছেন অল্প সময় হয়তো জাহেজ কাজে লেগে আছে জাহেজ কাজও মানুষ সতনিয়া করলে ওতো নেকি আছে অধিকাংশ সময় জিকির আজকার ামাজ আছে না মসজিদের বাইরে থাকলেও আল্লাহর ভয় আছে তাহার করতে আছেনগার করতে আছেন পরকাল সম্পর্কে চিন্তাশীল কোন একটা সময় তো মত আসবে তাহলে যেকোনো সময় মত আসুক আপনি ফিতনা মুক্ত আপনার মত হইল তাই না ফিতনা মুক্ত মত হলো ফিতনাতিল মামাত মতের সময়ের একটা ফিতনা যেটা বললেন সেটার ব্যাখ্যা হলো এটা যে মতের পূর্ব মুহূর্তে যে মানুষের জন্য ফিতনা হয় এই ফেতনার ক্ষেত্রে পীরপন্থীরা মানুষকে যদি পীর না ধরো তাহলে কোন থাকবে ফেতনাতুল মামার থেকে মতের পূর্ব মুহূর্তে আর পীর না ধরলে গুমরা করে দেবে একটা দলিল চাই আমি একবারে খুব স্পষ্ট ভাষায় বলছি একটা দলিল চায় আয়াতে না হাদিসে যে যার পীর নাই ওকে হ্যাঁ ওই লোককে কি করবে শয়তানে মতের পূর্ব মুহূর্তে গুমরা করে দেবে এর দলিল চায় কিন্তু আমি যে ব্যাখ্যা করলাম যে যারা অধিকাংশ সময় পাপে কাটায় তাদেরকে শয়তান গুমরা করে দেবে পাপের অবস্থায় তাদের মত হবে কারণ তাদের জবানের ওই পাপটাই সহজ হবে আর যারা নেক কাজে অধিকাংশ সময় ভালো কাজে কাটায় তাদের জন্য একটা যুগ ছিল আমরা ছাত্র জীবনে পায়ে আঘাতটাঘাত লাগলে আমাদের আঞ্চলিক ভাষা বলতাম বাপুরি পা মা হ্যাঁ হ্যাঁ এই এই ভাষাগুলি বেরোতে তাই না বেরোয় না অনেকের মাগ বেরোবে তাই ওই অবস্থা আপনার মত কিন্তু এখন যদি হয় একটু হোঁচল লাগে বিসমিল্লাহ ইল্লা দুটোর একটা বেরোবে বা দুটো একসাথে বেরোবে বিসমিল্লা বলার পরে বিসমিল্লা বললে আর ইচ্ছা করে ইন্ন বলা লাগে না ফিথা এমনিতে ঘুরে যেমনই এক অবস্থা হয় অটোমেটিক যেমন সিস্টেম করা থাকে গাড়িতে কি বলে ওটা একটা ব্যাগ বেরিয়ে আসে কি বলছে এর ব্যাগ হ্যাঁ ভালো মত হইল না হইল না শ্বাসকষ্ট শুরু হয়েছে আপনি বুঝতে পারছেন এই অবস্থা যদি থেকে যাবে মনে হয় দু মিনিটের মধ্যে আমি মরে যাব এটা হয় অনেক সময় হার্ট অ্যাটাক হলে বা এই ধরনের কিছু হলে সুগার লো হয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে শরীরের মধ্যে যাতে বুঝতে পারছেন যে আমার দুনিয়াটা যেন সংকীর্ণ আছে। সেই সময় যদি ভালো মানুষ হনিক দেখেন ভালো ফিতা ঘুরছে আর যদি দুনিয়া দ্বারা হয় এইরকম অবস্থা না থাকে না থাকে তখন তখন হাহা হাহাকার ছেলেকে ডাকছে না ভাইকে ডাকছে না স্ত্রী কে ডাকছে হ্যাঁ তাড়াতাড়ি আমাকে নিয়ে চল আমাকে নিয়ে চল হাসপাতালে নিয়ে চল মরলাম আমি গেলাম আর বাঁচবো না আমি দেখেন না এই দুটো লোকের মাঝে কত পার্থক্য আর একটি মতের বলে ফিতনা কবর মানে পরীক্ষা ফিতনার শব্দের অর্থ একটি হচ্ছে এমতিহান পরীক্ষা তো কবরে প্রত্যেক মানুষের পরীক্ষা হয় মন কেন এসে জিজ্ঞেস করে তোমার রব কে প্রতিপালক কে সৃষ্টিকর্তাকে মাহুকা তোমার দিন কি ছিলেন তোমাদের জন্য জিজ্ঞাসার সময় যদি জবাব দিতে পারি তাহলে ফিতনা মুক্ত হতে পারলো মতের ফিতনা থেকে ফিতনা তুল মামাত আপনি যদি এই দুয়া নামাজ প্রত্যেক নামাজের শেষখানে করেন আল্লা পরীক্ষা করা হবে জিজ্ঞাসা করা হবে ওই সময় যাতে করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জবাব দিতে পারি জবাব দেওয়ার জন্য অলরেডি আগে থেকে আপনার নেকির ব্যালেন্স আছে গোনা থেকে তবা ইস্তেফার আছে সংশোধন আছে এটা হচ্ছে আসলে কবরের জীবনে মতের ফিতনা থেকে বাঁচার উপায় এরকম নয় যে আপনার থেকে তবা করেন না এমনিতে আর আপনাকে সাহস দেবে যে জবাব দেয় ছেলেকে ইন্টারভিউ দেওয়া হয়তো নিয়ে গেছেন বললো রে ভয় কি বলো হ্যাঁ এরকম হবে নাকি না সেখানে দুনিয়াতে যে আপনি নেক আমল করেছেন আর ভুল হয়ে থাকলে সেই জন্য এখন আপনি বলছেন মমিনদের কাল্লাপাক ওইখানে কবরের জীবনে দৃঢ় প্রতিজ্ঞ রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন এই আয়াত কবরের আজাব সম্পর্কে বা কবরের জিজ্ঞাসাবাদ সম্পর্কে নাজেল হয়েছে একটা হবে আর সেই যুগ হয়তো কাছি আসছে কারণ অল্প সময়ের মধ্যে চলে আসবে এই দু পড়তে হবে নামাজের মধ্যে তাই না তা পড়লে যেন চারটি জিনিস থেকে পানা চাই এটা কখন পড়বে মুসলিমের একটি হাদিস তো বোখারি মুসলিমের মুসলিমের একটি বর্ণনা আছে আখির যখন শেষ তাসাহুদ থেকে তোমাদের কেউ ফারেগ হবে মানে শেষ তাসাহুদ যখন পড়া হবে তাহিমি আল্লাহ আল্লাহ আল্লাহিদ পড়া হইল তখন পড়বেন তাহলে সালামের আগে তাই না সালামের পূর্বে পড়তে হবে এই চারটে জিনিস থেকে পানা চাওয়া সন্ন্যাত ন এই ব্যাপারের দ্বিমত আছে অধিকাংশ নিকট সন্নাদ তারপরে ছুটে গেলে সোনল ছুটল না কিন্তু সাল্লামের সালাদ কিতাবটি আছে তাতে বলেছেন অজিব সেই জন্য একজন করন হাদিসের অনুসারী ব্যক্তি যথাসাধ্য এটা পড়ে নেবে ছাড়বে না টাইম পেলে টাইম পাচ্ছেন আর ছাড়বেন না এটা পড়বেন এটা আগে পড়বে দূর পড়ার পরে اللہمہ انی آوز من عذاب جہنم و من عذاب القبری اٹھا پڑے نیبن کین دماغ دے شر لوکی رابستا کین تو ان رکم جیٹا جانے شیٹا سامنے آسکر شر دیکھیں دو شر چون من نمبر حدیث وان ابی باقین صدیق رضی اللہ عنہ انہو قال لرسول اللہ صلی اللہ علیہ وسلم علم نی دعا عدو, عدو بہی فی صلاتی قال اکل اللہمہ انی ظلمت نفسی ظلمن کثیر و لا یغفر ذنوبہ الا انت فاغفر থেকে বর্ণিত তিনি বলছেন যে তিনি একবার আমাকে একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমার সলাতের মধ্যে করব আমার নামাজের মধ্যে করব তিনি কি বলেছেন যে আমি তাসাহুদে করব তাহলে এই হাদিসে তাসাহুদের পরে বা সালামের করতে হবে এমন কথা নামাজের মধ্যে বলা হয়েছে কিন্তু এটার ওপর আমল অদেরও আর সাধারণদেরও ওই সালামের পূর্বে কেন কারণ সালামের পূর্বে জায়গাটা হচ্ছে দুয়ার ক্ষেত্র বা স্থান সেই জন্য তবে ওখানেই যে খাস এর কোনো দলিল নেই যদি কোন মানুষ লম্বা শেষদা করে আর সেজদার মধ্যে দ্বিতীয় আর একটা ক্ষেত্র হচ্ছে না আমাদের মধ্যে দুয়ার শেষদা ফাজুফিদু বলেছেন দোয়াতে মেহনত করত বা ইহাদিস গিতাবের আগে পড়েছেন বা আলোচনা এসছে আমি ওই দোয়াটি করবো দোয়াটি শিখিয়ে দিন একটা দোয়া শিখিয়ে দেন তাহলে কুল তুমি বলো মানে এইভাবে বলবি আল্লাহন কী রাহে আল্লাহ चार एक आगे चारी। आगे चारी। की की बंदा जत बी करू बारुट्टी बंदा त्रुटि यह प्रत्येक बंदा के शिखानो तुम्हें আমি খুব জুলুম করেছি তিনি যদি এই দোয়া করে থাকেন তা আমাকে আপনাকে কেমন হওয়া উচিত জুলুম সিরকের জুল হতে পারে আমাদের জীবনে কারো জীবনে অনেক সময় বড় সেই কবর মজারের না কিন্তু এগুলি আমাদের দিনী ভাইদের মধ্যে এই শৈতান এই রাস্তাতে ঢুকতে পারে হয়তো আপনার মধ্যে রিয়াকারি নামাজের মধ্যে আসবে না নামাজের মধ্যে হয়তো আসবে না কিন্তু দাওয়াতের কাজ করছি দেখেন আমি কত কাজ করছি মার্শাল্লাহ আমি এই করলাম সেই করলাম আপনি কি করেছেন একটা রাস্তা সবসময় সজাগ থাকতে হবে যে বড় সির্ক তো নাই কিন্তু ছোট আমার মধ্যে ঢুকতে পারে এই ক্ষেত্রে ঢুকতে পারে যে আমি এত টাকা দিয়েছি তারপর লোকজন এত লোক আমাকে জানে যে আমি এরকম দান করি গেল সির্ক ঢুকে পড়লো সির্কের হতে পারে অথবা মানুষের জল হতে পারে অনেক মানুষ আছে নামাজি রোজাদার মাসা আল্লাহ কিন্তু ছেলেমেয়ে জলুম করে বাপ মায়ের ক্ষেত্রে ভাইদের ক্ষেত্রে অমুসলিম জুলুম জায়জ নাই পশু পাখির উপরে জুলুম জায়জ নাই আরেকটা জুলম হচ্ছে আল্লাহর হক এবাদত বন্দিগির ক্ষেত্রে আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে ঘাটতি করছেন জুল করলেন ডিউটিতে আপনি অবহেলা করছেন জুল করলেন আল্লাহজন আমাদের মাফ করেন আল্লাহ আল্লাহ আমি আমি নিজের ওপর খুব জুলুম করেছি পক্ষ থেকে মার্জনা চাই আর কারো কাছে আশা রাখি না তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না সুতরাং তুমি তোমার তরফ থেকে আমাকে মাফ করে দাও মার্জনা করে দাও আর হামনি এবং আমার ওপর দয়া কর মাফ হয়ে গেল এখন ক্লিন হইলেন তো এই দুও পড়বেন সালাম ফিরার পূর্বখানে খানে তাহ এবং দুরুদ শেষ করার পরে তাহলে এখানে দোয়া পড়ার ক্ষেত্রে চারটে জিনিস থেকে পানা চেয়েন আগে আল্লাহিনাওয়াজ আজাবে জাহান্ন আগে পরে কোনো সমস্যা নাই কারণ ওইভাবে রয়েছে আর তারপরে এইটা পড়েন এছাড়াও বেশ কিছু দোয়া বেশ কিছু দোয়া এই জায়গায় পড়ার প্রমাণ হাদিস রয়েছে যেমন একটি দোয়া রয়েছে মোসান্নফ ইবনা বি সাহেবতে যে নবী সালাম বলতেন কেউ না আর একটি দোয়া হচ্ছে যেটা আবু দাওদে রয়েছে আল্লাহম তো আমা আঃ আমা আসরার তো আমা আলান্তমা আন্তর তাও মাফ করো মেননি আর যেগুলি আমি জানি না হয়তো ভুল করেছি তুমি বেশি জানো সেগুলিও মাফ করে দাও আন্তাল মকাদ্দম তুমি তুমি আগে বাড়াইতে পারো তুমি পিছিয়ে দিতে পারো মানুষের অবনতির মালিক ও সর্বশক্তিমান তারপরে আসছে এটা সালামের আগেও পড়তে পারেন সালামের পরেও পড়তে পারেন কিছু হাদিসগুলি রয়েছে তাতে বলা হয়েছে দোবর আকুল সালাতেন নামাজের পেছনে পড়বে হ্যাঁ নামাজের দোবর মানে পেছনে নামাজের পিছনে পড়বে আর নামাজের পিছনটা কি মানুষের পিছন হচ্ছে দুটা তাই না একটা পিছন হচ্ছে এটা পিছনের লেগে আছে যে আমার এটাও পিছন আছে আর যতগুলি সবগুলি আমার পিছনে আছে দূরে যেগুলো আছে সেগুলো তাই না তো নামাজের পেছনে তোমরা পড়বে এর দুটো অর্থ হইতে পারে একটা অর্থ যে নামাজের ভিতরেই কিন্তু সালামের আগে নামাজ শেষ হইতে যাচ্ছে ওই সময় সালাম ফেরার পড়বে আর এটা হচ্ছে যে সালাম ফেরার পর নামাজের পিছনে মানে শুরু করে দিল মনে যথ নবীল যতগুলি দোয়ার কথা বলেছেন এগুলি নবীলাম সাহাবাই কেন আমল করেছেন সালাম ফিরার আগেখানে দোয়াগুলি পড়া ওই জায়গায় দোয়া কবুল হয় কারণ যতক্ষণ নামাজের মধ্যে আছে ততক্ষণ কথা বলে মনাজাত করে যেগুলিতে দুয়া মানে কিছু চাইছেন ওগুলো সালামের পূর্বে পড়া উত্তম আর যেগুলিতে দুআর দিক নেই যে কি আছে আল্লাহ পাকের গুণগান আল্লাহ পাখের প্রশংসা গণগানমূলক কথা আছে চাওয়ার হয়। তাহলে সেগুলি সালামের আগে নামাজের ভিতরেই পড়বেন যেমন আল্লাহ আল্লাহ তুই মাফ করো এটা কি আছে চাওয়া আছে তাহলে এটা সালামের রাগেনা সালামের পরে সালামের আগে পড়বেন এরকম আল্লাহাম আজাবিল কবের কবর আজাব থেকে আল্লাহ তুমি আশ্রয় দাও জাহান আশ্রয় দাও এটা সালামের আগেনা সালামের পরে সালামের আগে কারণ এটা চাইছেন না তিনি বলছেন করলাম নামাজ পড়লাম দাম দিকে আর বল সালাম ফিরতেন আর বলতেন ফুল সালাম কিন্তু কিতাব আছে কারোর কাছে না সব বিনা কিতাবের সব আছে তো অনেক ভাই কিতাব নিয়ে আসে কার কাছে আছে হম ব্রাইকেট দাও আছে না বিনা ব্রাইকেটে হ্যাঁ সহি এতে কোন সন্দেহ নেই এখন আজকালকার সাহেবরা কি করে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার কত বলে কেউ বলে না তার অধিকাংশ হাদিসগুলিতে গুলিতে অরহামুল্লাহ পর্যন্তই আছে আবু দাওদের যেগুলি ছাপা বা সংস্করণ যেটাকে বলা হয় তার কিছু কিছু ছাপাতে এমন আছে বা পাণ্ডুলিপিতে যাতে আছে ডান দিকে সালামের ক্ষেত্রে অবরাকাত পর্যন্ত আছে আর বাম দিকে সালামের ক্ষেত্রে আর আবুদাউদের একটি একটি পান্ডুলিপি তা আছে এই জন্য এই ক্ষেত্রে আলবানি রহমতুল্লা বলছেন আল্লাহ আদামা আলা সবচেয়ে উত্তম হচ্ছে যে সবসময় না বলা কখনো কখনো অবারকথ বলেন সেই জন্য কন্টিনিউ আবার সহ বলবে না কখনো কখনো বলেন আল্লামা মুবরকপুরি রহমতুল্লাহ আলাই তিনি ভাষ্যে বলছেন যে শোনো আসল কপি দেখলে দেখা যায় যে অধিকাংশ সংস্করণে অবর শব্দটি নেই দ্বিতীয় সালামসলিম দ্বিতীয় সালে প্রথম সালামে আছে এই কারণে অনেকে বলেছেন যে হাফিজ রহমতুল্লাহ এত বড় মহাদে সত্য তার এখানে ভ্রম হয়ে গেছে মামদিগা সালামের ক্ষেত্রে বাড়াইলেন কেন এটা তো নেই আবু দাবাদে কারণ একটা কপি দেখলেন বলছেন ইবনে হাজারের ভুল হয়ে গেছে বলছেন না বলছেন এই হাজারের ভুল হয়েছে এই কথাটি ভুল ওয়াইমাল যারা এই ধারণা করেছে তারা কারণ কিছু কিছু কপি বা সংস্করণ আছে বা পাণ্ডুলিপি আছে আগে তো পাণ্ডুলিপি ছিল হাতে লেখা ছিল আর ওগুলি হচ্ছে আসল কপি মানুষের ছাপাটা তো পরে হইল এই কিছুদিন থেকে গেল হলো। কিছু কিছু পাণ্ডুলিপিতে দুই দিকে অবার আছে যেই পাণ্ডুলিপিটা তো ওই সময় যে পান্ডুলিপিটা তিনি পেয়েছেন ওদের থেকে নকল করেছেন তাতে ডান দিকে উনি এইভাবে পেয়েছেন ওইভাবে নকল করেছেন কিন্তু অন্য অধিকাংশ কপিগুলি যে পেয়েছেন বা পাণ্ডুলিপি তাতে বাম দিকে অবারকাতো নেই সেই জন্য তারা বলেছেন যে এটা ইবিনের হয়তো ভুল হয়ে গেছে কিন্তু আসলে তার ভুল হয়নি বরং তিনি ওই কপি থেকে নকল করেছে যে কপিতে বাম দিকে এতগুলো কথা সাধারণ মানুষের এরকম জানার প্রয়োজন যে আপনি সালামে অবারকাতহ পর্যন্ত বলবেন না বলবেন না হ্যাঁ জাহেজ আছে কিন্তু সব সময় বলবেন না কখনো কখনো বলেন অধিকাংশ হাদিসগুলিতে যেহেতু অবরাতু বাড়তি নেই আরেকটি কথা এখানে মনে রাখেন এমন পরিবেশ বলবেন না যেখানে গিয়ে না সালাম ফিরার পরে যদি সুন্নতি দুয়াফানালি স্পষ্ট হাদিস এই সুন্নতি দুয়া গুলি যদি বলেন আরে কি করছে রে মোনাজাত না করে সুমানি শুরু করেছে এইরকম মূর্খ সমাজে আসসালাম এই জন্য হাত দিচ্ছে তিনি বলছেন মানুষের সাথে কথা বললো যতটা বুঝো অতটা বলো যতটা তাদের গ্রহণ করে ততটা বলো তার বেশি বলিও না এমন আমল করলে যেটা গ্রহণ করতে চায় না মানে বিবেগে ধরেন এটা কেমন এটা তো কোনদিন শুনিনি সালামে আছে তারপরে একদিন আমার গ্রামে নামাজ পড়ে দিয়েছে সুযোগ পেয়েছি আমল করি তাকেই দি হ্যাঁ না এরকম অনেকগুলি ক্ষেত্রে আছে জানাজার চার ছাড়া পাঁচ তকবির ছয় আছে এখন দেশে যদি পাঁচ তকবির দেন তো সুভান শুরু হয়ে যাবে হ্যাঁ আবার আমাদের সাথে সুমান আল্লাহ বলবে না কি বলবে আল্লাহ করবে না কোন কপিটা আছে হতে পারে যে ওইটা আসলে নবীল আমল নয় যে লিখেছে কপি করেছে পাণ্ডুলিপিতে আর সে হতে পেরেছে এটা সম্ভাবনা আছে যার ফলে নিশ্চিত না যে ওইটা আসলে বাম দিকে নবীল বলেছেন কিন্তু যখন আছে নির্ভরযোগ্য কপিতে বলছেন তো আমল করলে করা যেতে পারে কিন্তু অধিকাংশ হাদিস গুলির উপর আমল করবেন সেটা হচ্ছে তারপরে আল্লাহাম এই ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে না সালাম ফেরার আগে পরে কারণ এতে আল্লাহের গণগান তোহীদ আছে পরে বলবে আর একটি দো আছে যে তিনি তিনি প্রাপ্তাহাবিবসার করছেন যে রসালাম কি করতেন কানা আশ্রয়তেন দোবরা করলে সলাতিনত্যেক নামাজের পেছনে কি আল্লাহিনে আল্লাহ তোমার আমি আশ্রয় চাইছি বা আশ্রয় গ্রহণ করছি বকুল থেকে বকুল মানে কৃপনতা থেকে বহিলি থেকে আর আমি তোমার আশ্রয় গ্রহণ করছি কাপুরুষতা থেকে জুবন হচ্ছে হেম্মত হারা কোন হেম্মত নাই কোন সাহস নাই একটুতে একবারে বকরির মত চমকে উঠেন এই জন্য উর্দু ভাষায় জুবনের অর্থ করা হয় দিল বুজ মানে আসলে ফাঁসি দিয়ে তর্জম করেছে বুঝ মানে হচ্ছে বকরি ছাগল দিল মানে হচ্ছে অন্তর তো যেই মানুষের হৃদয় হচ্ছে বকরির অন্তরের মতো কিছু ধমক দিয়েছে অহিত তো সোননাথ সোননাথ ইসলামিক বই কেন ইচ্ছা তুমি একটু তোমার কাছে ইসলামিক সিটি আরে নান না সৌদি আরব থেকে যখন যাবে রুমে ফেলে দিয়ে চলে গেল অনেক ছেলেরা এরকম করেছে ছেলে এই রকম করেছে এটা দুনিয়ার ফিতনা যে এখানকার দিন এখানে থাকলো ঝামেলা নিব না অথচ আলহামদুলিল্লাহ এখান থেকে কোন ভাই গিয়েছেন ক্যাসেট নিয়ে সিডি নিয়ে অথবা কিতাব নিয়ে আর এই রকমের ফিতনাই পড়েছে কষ্ট পড়েছে এরকম হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু এই দুর্বল লোকদের বুঝ হ্যাঁ বকরির অন্তর কাপুরু সোতা আল্লাহ করে। আর মনে করে যে না শুধু লাখ লাখ না কোটি কোটি লোক দাড়িওয়ালা লোক আছে হ্যাঁ তো আপনি আল্লাহ ভয় করেন মানুষকে ভয় করেন না তাহলে আল্লাহ ফকরাবুলা আলমিন আপনার রক্ষার ব্যবস্থা করবেন আর বিষয় থেকে যে বলবেন বার্ধক্য বার্ধক্য তো এমনি ষাট সত্তর বছর বার্ধক্য বার্ধক্য না বার্ধক্য থেকে পানা চাওয়া হয়নি বার্ধক্যের এটা হচ্ছে যেটাকে কি ভাষা দিয়ে ব্যক্ত করলে সুন্দর হবে জি রাজিল মানে হচ্ছে অসহায় হয়ে যাব রাজিল বলা হয় একবারে যেটা রুদ্ধি মানে যেটা খারাপ বার্ধক্য বলে দিতে পারেন ভাব অর্থে এমন বার্ধকের কষ্ট থেকে আচ্ছা আজাল মানে কষ্ট নাই এমন বার্ধক্য যাতে পরনির্ভরশীল হয়ে যায় যাতে অসহায় হয়ে যায় বিছানায় পড়ে থাকতে হয় বোবা হয়ে যায় নড়তে পারছেন না পেশাবায় এইরকম অবস্থাকে আরজাল অর্থ আরজাল শব্দের অর্থ হচ্ছে একেবারে নিকৃষ্ট তো বয়সের নিকৃষ্টতা থেকে মানে এমন আয়ুতে পৌঁছে দিও না যখন আমি মানুষের কাছে একবারে নিকৃষ্ট হয়ে যায় অসহায় হয়ে যায় এইরকম না হয় যাতে আরিতা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি যেমন আজাব থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি রাহুল বখারি হাদিসটা সেটা এটা দোয়া সুতরাং হ্যাঁ সালাম ফিরের আগে পড়াই হচ্ছে উত্তম সালাম ফিরের আগে পড়াই হচ্ছে তেন এটা স্পষ্ট ফিরার পরে তাহলে নামাজ থেকে যখন ফিরে যেতেন এর দ্বারা বোঝা গেল যে নবী সালাম ফিরার পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন ইস্তাফার আল্লাহ সাল তিনবার করে আল্লাহর কাছে ইস্তেফার করতেন এখানে ইনসারফা ইস্তেফার টা কিবুলা মুখী হয়েছে একটু বিস্তারিত আলোচনা এসেছে এই পর্যন্ত পড়ে নেওয়ার পরে রসুলাম তখন মুখ তাহলে এখানে ইনসারাফা মানে ইনসারফ মানে সালাম সালাম আলিকাম আলিক এটাকে ইনসারফা বলা হয়েছে নামাজ থেকে ফিরতেন মানে নামাজের সালাম ফিরতেন সালাম ফেরার পরে তিনবার আস্তা পড়তেন জালাল আলিক্রাম মহিমা মাই আর মর্যাদা মহান মর্যাদার অধিকারী রাহ মুসলিম এটা পড়বেন কখন সালামের পর সালামের পরে পর ইস্তিফার দিয়ে শুরু করতে হবে তর্তিমের ক্ষেত্রে এই ক্ষেত্রে আর তারপরে সাইন কাদের একবার তবে মগরে ফজর যদি হয় তাহলে দশ বার আসার দশ বার করে তারপরে হল আর একশো পুরা করবেন সুরাই এখলাস পড়বেন নাস ফালাকড়বেন মাগরেবে আর ফজরে তিনবার করে আরেকটা দুয়ার রয়েছে আল্লাহ আজর মিনার্ন সাতবার করে জি এটা এই যে ফজরে ثم يقرؤوا في المغرب والفجر بولصেন যে মাগরিব ফজর আল্লাহু আজনিম করে পড়বেন এই তرتيبه অলমরা বর্ণনা করেছেন এই ছাড়াও বেশ কিছু দোয়া জিকে রয়েছে যেগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত সেগুলা পড়বেন এখন তারপরের হাদিস হচ্ছে তাসবীহ আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال من سبح الله دبره كل صلاه 33 و حمد الله যেই ব্যক্তি আল্লাহর তসবির পবিত্রতা ঘোষণা করবে তসবির পাঠ করবে প্রত্যেক নামাজের পরে মানে ফরজ নামাজের পরে এই আমলগুলি গুলি সব ফরজ নামাজের পরে সন্ন্যতের পরে এইরকম তসবি বা কোন আল্লাহর প্রশংসা করবে ৩৩ বার করে আলহামদুলিল্লাহ আর আল্লাহবর বলবে আল্লাহর বরত্ব বয়ান করবে সালাহ সালাহীন ৩৩ বার করে কত হইল ফেল নিরানব্বই বা নিরানব্বই ওয়াকাল তাম তার গুলি মাফ করে দেওয়া হয় খাতা শুধু বলা হয় না বড় বলা হয় হ্যাঁ বড় গোনা মাফে সাথে তবা করতে হবে আলু সুন জমাতের নিকট বড় যদি হয়ে থাকে তবা শর্ত আছে মানে সংশোধন করতে হবে অনতপ্ত লজ্জিত হইতে হবে আগামী প্রতিজ্ঞা আর করব না বন্ধ করতে হবে গোনা মানুষের হক হইলে দিয়ে আসতে হবে বা হবে বাহারে তার গুনাগুলি সব মাফ করে দেওয়া হবে যদিও সেই গোনা সমুদ্রের ফেনা সমান জাবাত অথবা সমুদ্রের পানিতে যে ময়লা আবর্জনা থাকে ময়লা আবর্জনা সমান হয় মাফ হয়ে যাবে কিন্তু যেমনটা বললাম যে ছোট গুণা মাফ হয়ে যাবে আর বড় গুনার জন্য তার সাথে সাথে তবা করতে হয় করা মানে তবা পড়া না তবা করা হারিসি সহিমি ওখরা আরেকটি রায় মুসলিমের তাকবির আর বা ওয়াসাল আসম তাকবির হচ্ছে চৌত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ ৩৩ বার আর তকবির ৩৩ বার বলতে পারেন আর চৌত্রিশ বার বলেন চৌত্রিশ বার বললে একশো পুরা হয়ে গেল তার নেই আর যদি তেত্রিশ বার পড়েন তো নিরানব্বই হইল একশো পুরা করবেন দুই রকম পড়াই প্রমাণিত প্রসিদ্ধ হাদিস হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর একশো পুরা করা আর আরেকটি হাদিস রেবায়ত আছে সেই মুসলিমে কাব্যাত থেকে তেত্রিশ তেত্রিশ আবুদিন কবি দোশায় পাঠিয়েছিলেন তোমাকে উপদেশ দিচ্ছি হে মজ নামাজের পরে তুমি ছেড়ে দিও না এই বাক্যটি আনতা কুলা বাক্যালেতে আর তোমার এবাদত সুন্দর করাই মানে আমাকে তফিক দাও তোমার জিখি রাজকারের আর ফরো জি কি রাজকার আগে তারপরে সন্ন্যত মুস্তাহ জি কী রাজি রাজগার হচ্ছে ফরোজ নামাজ পাঁচক অসুখ আর তোমার সুক্রিয়া আদায় করার আর তোমার এবাদক সুন্দর করে সম্পাদন করার সালামের আগে না পরে হ্যাঁ এতে তো দু আছে তো ওই যে নীতি রহমতুল্লাহ এটা যদি ফলো করা যায় তাহলে আগে পড়া যেতে পারে কিন্তু এই জন্য এতে ইখতলাফ রয়েছে এই দুয়াটি সম্পর্কে বলছেন কি সালামের পরে পড়তে হবে আকসারুল ওলামা আলা অধিকাংশ আলমারা বলছেন যে আল্লাহ আইনি আল্লাহ অসুখে বাদা থেকে এটা সালামের পরে পড়তে হবে অধিকাংশ আর এর ওপরই আমাদের আমল আছে নাকি নাকি ও তায় ফাতুন আল্লাহ একদল আলেমরা বলছেন প্রথম মতটি মানে সালামের পূর্বখানে পড়বেন অমিন হোম শেখুল ইসলাম আর তাদের একজন আলেম হোসেন ইমাম ইবনে তাই মিয়ার মহতুল্লা কি কেউ যদি সালামের আগেও পড়ে নাই সময় পায় অথবা নিজের নামাজ তো অসুবিধা তিনি বলছেন রসুলাম বলছেন মান কারা আয়াতি যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে কি আয়াতুল কুর্সি বলবেন আয়তাল কুর্সি বলবেন না হ্যাঁ আমাদের দেশের অধিকাংশ মানুষ কি বলে এমন বিকৃত না আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে দোবরা করলে সলাতের মাকতুবা প্রত্যেক ফরজ সলাতে শেষখানে শেষখানে তার মানে সালাম ফিরার লামিয়াম দখল তাকে জাননাতে প্রবেশ করায় দিতে পারবে না বা দেবে মার আগে মতের পূর্বে কেউ জান্নাত না কিন্তু তার আত্মার জগতে আলামে আরোহাত রুহের জগতে বরাজির জীবনে আর তার সম্পর্ক কবর সাঁতেও রয়েছে রাহুল নাসাই এ হাদিসটি নাসাই আছে এমাম ইবেন হেব্বান তা বলেছেন মানে তার সহিবানও আছে এই হচ্ছে আরো বলেছেন আর যে কুল্লা পড়বে আয়াতুল কুরসি পড়বে আর সুরা এখলাস পড়বে তাকে মদ ছাড়া অন্য কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না আয়াতুল কুরসিতে আল্লাহ ফাকবুল আলমিনের দশটির মত গুণ বর্ণনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত সুতরাং আয়াত পড়লে তার ফজিল তো বড় রয়েছে। আর কয়েকটা হাদিস আছে তবে সেগুলি নামাজের অন্য বিষয় সম্পর্কে আর যে আসল বিষয়টা আলোচনা চলছিল নামাজের আগে যে দুগুলি কি বলছে সালামের আগে সালামের পূর্ব যে দু পড়তে হবে সেগুলি সম্পর্কে আর সালামের পরে যে রাজি পড়তে হবে বা তসবি পড়তে হবে সেগুলি সম্পর্কে আলোচনা আজকে শেষ হল সুতরাং আমার আলোচনা শেষ করছি আল্লাহ পাকবুল আলম যেন আমাদেরকে নবী করিম সাল্লি সাল্লামের তরিকা মোতাবেক পাঁচক সলাত আদায় করার তৌফিক দান করেন সালাতে আমাদেরকে খুশু নিয়ে আসার তৌফিক যেন আল্লাহাক দান করেন সালাতে যত্নবান হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন পাঁচ আত্মের হেফাজতের তৌফিক যেন দান করেন নামাজের মহাব্বত যেন প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহ আল্লাহর আল্লাহরুদের যেন হেফাজত করেন ভালো মানুষের আল্লাহ পাক হেফাজত করেন সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে দুনিয়া আফেরাতের জীবন মরণের ফিতনা থেকে আল্লাহপাক তাদের হেফাজত করেন আর অসৎ লোকদেরকে আল্লাহ ফাকরুল আলমিন যেন হিদায়ত দান করেন আল্লাহ পাক তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসেন তার দিনের দিকে জাতির মূর্খরা নাস্তিকরা বেদিনরা তারা জানে না তোমার সম্পর্কে তোমার গজব সম্পর্কে তোমার রাজা আবাদ জাহান্নাম সম্পর্কে পরকাল সম্পর্কে তোমার তহিদ সম্পর্কে আল্লাহ তাদেরকে তুমি হিদায়ত দান করো আর যাদের নসিবে হিদায়ত নেয় আবু জাহাল আবুল আবহা আল্লাহর তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাদ হেফাজত করো দিন ইসলামের হেফাজত করো তোমার دین کے مضبوط کرو تم خدمت کر اللہ پاک تملہ دان کر فرار سالم فرارہ اکبر اٹھا کون آلامدے حدث برننا ہوسلیم बर्णन करी वर्णना करीब छ्र जो आल्ला अकबर तक अस्वीकार कर फलेजाओं एरपर आगे अमल कर लेलटा गुरुत दीना बलिओ ना बुजान ये ठीक শেখ মিনবাজ রহমুলকে আল্লাহ আকবর সম্পর্কে জিজ্ঞাসা হলে তিনি বলেছেন তকবির মানে আল্লাহব বলার নাই বরং আল্লাহ বর্ণনা করা আর আমরা নামাজ থেকে সালাম ফিরা বুঝতে পারতাম বা নামাজ শেষ হয়ে গেছে বুঝতে পারতাম মাধ্যমে একটা আছে আর আরেকটা আছে আর একটা শব্দ এসছে জিকির সম্ভবত এসছে তো তকবীর মানে এখানে আস্তাফুল্লাহ আস্তাফ দিয়ে শুরু হবে প্রথম জামাতে নামাজ পড়েছে ফরজ আদায় হয়ে গেছে এখন দ্বিতীয় যদি জামাত হয় আর যদি মনে করে আমি ফিরিয়ে আছি এদের সাথে জামাতে লেয়ে গিয়ে এদের জামাতে হেল্প করব যেমন হাদিসা আছে জামাত হয় না বেচারা তো করে তো ভালো কথা দ্বিতীয় নামাজ তার নফল হয়ে যাবে প্রথম নামাজ ফরোজ আদে হয়েছে দ্বিতীয় নামাজ তার নফল হবে যাইজ আছে কোন দোষ মহাজের কথা বলেন মহাজ রাজি আল্লাহ এসান নামাজ মসজিদ নবিত নবীস্লামের পেছনে পড়তেন আর তারপর নিজের পাড়ায় মহল্লায় চলে যেতেন মদিনার এক মসজিদে ওখানে গিয়ে বানু সালমার মসজিদ সেই মসজিদে গিয়ে তিনি এমামত করতেন প্রথম নামাজ ফরোজ নবী স্লামের পিছনে নবিস্লামের একতে দা পেছনে নামাজ সব থেকে শ্রেষ্ঠ নামাজ তাই না ওই নামাজটাই ফরজ হবে ওটা নফল কখনো নয় ফরজ পড়ে চলে গেছেন দ্বিতীয়বার এমামত করছেন তার যখন এমামত করছেন তখন তার নামাজ হচ্ছে নফল তার নফলের পিছনে ফরজ পড়া জায়েজ এর বৈধতা এই হাদিস বোখারি হাদিস। এই জন্য তারাবির বিশেষ করে রমজান মাসে এই লোকেরা ভুল করে থাকে বিশেষ এইখানে যে ফরজ নামাজ শেষ হওয়ার পরে এটিকে তারাবি শুরু হয়ে গেছে ইমাম সাহেব তারাবি শুরু করেছেন আর দ্বিতীয় জামাত ফরজ চল এটা জায়েজ নয় এক মসজিদে দুই জামাত করে এভাবে জায়েজ নাই আর হাদিস স্পষ্ট হাদিসের প্রমাণ করে যে নফলের পিছনে ফরজ পড়া যায় তাহলে এই নামাজ তারাবি তার পিছনে কেন ফরজ যাবে এইরকম এই এই লোকটি যেমন জিজ্ঞেস করলেন যে এই লোক মামত করতে পারে কিনা অবশ্যই করতে পারে নফল নফল পড়া ব্যক্তির পিছনে ফরজ পড়া এই এইরকমই আপনি অনেক সময় এখানকার লোকেরা বা মিসরিদা এইরকম করে আপনি নামাজ পড়েছেন হয়তো শুননাথ আর ও এসে আপনাকে একটু পিঠে একটু ইশারা দিলা করলো তারপরে করতেও বলেননি নিষেধ করার প্রয়োজন নেই অনেকে আবার হটাইবার চেষ্টা করে মানে ইশারা করে যে মাফি এটা করার দরকার না ওইটা প্রয়োজন নেই নফলের পিছনে সৈন্যতের পিছনে ফরজ পড়া হ্যাঁ বিশেষ বিশেষ মজাবে জাইজ নাই ওদের মোল্লাদের সমস্যা যেহেতু ওরা তন্ধ তকলিদ করে জাইজ নেই তখন সমস্যা তখন ও পেরেশান বেশি আপনার পেরেশানি কিছু নেই কারণ আপনি তো হাদিসের অনুসারী হ্যাঁ হ্যাঁ সব আপার কথা ঠিক বলেছেন নাহলে কেমন বুঝবে যে আপনার কখন করছেন তো বুঝতে পারবেন তো তকবির তো দেবেন আর জোরে করলে অসুবিধা নেই জোরে কেরাত করলে রাত্রের নামাজ যদি হয় জোরে করে কোনো দোষ নেই জি আর খাবার মানে হাদিস আর আশার মানে হাদিস তো মাসুরা মানে যেটা হাদিসে বর্ণিত যেই দোয়া হাদিস এসছে কোরআনে এসছে সেটা হচ্ছে দোয়া মাসুরা আল্লাহ থেকে নকল হয়েছে কোরআনে মাছে মানে মনকোলা নকল হয়েছে হ্যাঁ আল্লাহ থেকে বর্ণিতা ইন্মসি ছাড়া আর দোয়াই মাসুরাই বুঝে না অথচের যে কোনো দোয়াই রবানাফি দুনিয়া জানা দোয়াই মাসুরা আল্লাহাম নাম যেটা বলল যে কোনো হাদিসের দোয়া বল দোয় মাসুরা ঢুকছেন বেরোচ্ছেন নিজে আরবি ভাষাতেও যদি করেন ওটা দোয়া মাসুরা নেই কারণ আপনার বানানো হাদিসে নেই এটা হাদিসে এইভাবে আছে আর যেটা নবী থেকে বর্ণিত না আপনি বানিয়ে বলছেন রব্বি মিন করলে যাবে আমার রব মিন করলে যাবে সমস্ত গুণা থেকে অর্থ খারাপ না বলেন অসুবিধা নেই নিষেধ করছে না কিন্তু নবী করিম সাল্লা থেকে এইভাবে বর্ণিত হয়নি সেই জন্য এটা দয় মাসুরা নয় আল্লা বলেছেন অফিস আবির তর আয়াত নম্বর ষাট সিক্সটি হ্যাঁ তো এতে আছে যে অফিস আবির আল্লাহ রাস্তায় জাকাতের টাকা খরচ করতে পারবেন তো আল্লাহর রাস্তা কি আল্লাহ রাস্তার একটি হচ্ছে জেহাদ যখন জেহাদ শরীয় সম্মত চালু থাকবে তার জন্য একজন এমাম রাষ্ট্রনেতা হইতে হবে যিনি ঘোষণা করবেন যদি প্রয়োজন হয় তাহলে রসলাস্লাম মক্কাতে যেহেতু ইসলামিক স্টেট ছিল না সেই জন্য জেহাদের ঘোষণা হয়নি বরং নিষেধ ছিল তাই না তখন যদি কি আবু জাহালকে মেরিয়ে দিত নিকির কাজ করতো এখন নামাজ পড়ো কাউকে রাতের অন্ধকার আবুালকে মারা যেত না ওদের কোনো পাকা বাড়ি ছিল না তাদের কোন বডি গার্ড ছিল আবুলাহাকে মারা যেত না তার মালিক হইলেন তখন আল্লাহ জেহাদ ফরজ করলেন আর একজন কোন আলেম উঠে যাবে আর বলবেহাদ না কারণ এতে লাভ করবে না ক্ষতি করবে যদিও মুসলিম মজলুম হয় বাহিনী আছে ও সামলা আদেশ করেছে আপনি আনুগত্য করেন তার সামলা মালিক দেশের মালিক এইরকম ইসলামের দণ্ডবিধি বিধান আছে চোর হাত কাটা ইত্যাদি করতে পারবে না ওই বংশের লোকেরা ওই আলম দিন রাস্তায় যাচ্ছে লোক দিল মেরে ওই আলমের দু চার ছেলেকে মেরে দিল ফাসাদ হবে না হবে না কিন্তু সরকার যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে বিধান কয়েম করে জেনার শাস্তি দিবে। আবা চোর চোরের শাসি দেবে হাত কাটবে সরকার কাছে প্রশ্ন এই জন্য মানুষকে ধোকা দেবেন না কারণ এখন জেহাদের ঘোষণা কোন রাষ্ট্র করেনি সুতরাং আপনার জন্য এফতিয়ার নাই যে একজন আলম শুরু করে দিবে আর মানুষের কাছে কালেকশন করা শুরু করে দিবে যা করেছে এক লোকেরা रास्ताय जिहदर उद्देश्य जिहा मानस मारा ना मानस के दिन दिखा आकृष्ट कर दिन आते पांच जन दिन आधा खबरदार जबि रास्त बाधा सृष्टि करेहद मान मानुष माराना जेहद मान इसलम दावते रास्ता क्लियर जरा इसमाम स्वधीन भावते दौ আসতে দাও বাধা কেন সৃষ্টি করছো বাধা দিলে তখন ক্যান্সার এই ক্যান্সারেশন করতে হবে ওটা হচ্ছে জিহাদ আসলে মানুষ মারা তার তো লাখ লাখ মানুষ তেরো চোদ্দশো পনেরোশোর বেশি লোক মারা যায়নি সমস্ত জিহাদ গুলি মিলিয়ে এখন একটা মারামারি হলে কত লাখ লাখ মানুষ মরে চলে যাচ্ছে তাই না মাত্র মাত্র কয়েকশো আর এত করে একটা ইসলামের বিপ্লব যে দুনিয়ার অবস্থায় পাল্টিয়ে দিল शुरू करा सरकार कर ले सरकार मन कर प्रयोजन रही दिन खेदमत जेहद দেনের খেদমত যেকোন ভাবে কথার দ্বারা হোক কলমের দ্বারা হোক বই ছাপিয়ে হোক ইসলামিক ইসলামের প্রতিষ্ঠান ইসলামের খেদমত যেন ইসলামিক প্রতিষ্ঠান আহ করে হোক এই জন্য সৌদি আরবের বড় বড় ওলামরা শেখ ইমিন ওসাইমিন শেখ জবরিন তারপর শেখ বাজ তাদের ফতো আছে যে জাকাতের টাকা দিয়ে ইসলামের দাওয়াত ইসলাম প্রচার প্রসারের কাজ করা যাবে মুসলিমদের দাওয়াতে খরচ করা যাবে মুসলিমদের মধ্যে যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে অথবা শিল্পবিদাতে লিপ্ত রয়েছে তাদের দাওয়াতের কাজে ব্যয় করা যাবে বই ছাপিয়ে হোক অথবা ক্যাসেট সিডি দিয়ে হোক অথবা ইসলামিক কোনো কেন্দ্র কয়েম করে হোক এইগুলো কাজে জাকাতের পয়সা খরচ করা যাবে মধ্যে দেশের থেকে মুসলমান সেটা সেটা সরকার সরকার সিদ্ধান্ত সরকার যদি সরকারের জি এইভাবে করবে না কারণ এতে লাভ থেকে ক্ষতি বেশি আছে লাভ থেকে ক্ষতি ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই তো দল বা একটা সংগঠন এই জন্য যে আমাদের কোন নেতৃত্ব নেই আমাদের নেতৃত্বের প্রয়োজন আছে নেতৃত্ব না থাকলে রকম জিহাদ নেই এইরকম জিহাদ করে আফগানিস্তানে বেশ দীর্ঘদিন ধরে মুসলিম মুসলিমকে খুন করলো কাফের যতটা মেরেছে তার বেশি মেরেছে বুঝতে পেরেছেন এইভাবে চলে গিয়ে আপোষে যখন দিন ওই রাশিয়াকে যেমন পরে আর আমাদের মধ্যে কে নেতা হবে মুসলিম মুসলিমকে ফোন করতেই থাকলো দীর্ঘদিন ধরে তো এই জন্য আলামারা বলছেন যে রাষ্ট্রনায়ক অবশ্যই হতে হবে জি একমাত্র যখন আপনার বাড়ির ওপর হানা দেবে প্রতিহত করার জন্য দেফাই ডিফেন্স মুসলিমদের নেতৃত্বই নাই মুসলিমদের নেতৃত্ব নেই নবী সাল জানো মুসলিমদের মোদিনে হয়েছিল আপনার মোদিনে কোথায় মুসলিমদের মোদিনা নাই তো মোদিনা লাগবে মানে একটা ইসলামিক স্টেট লাগবে তার রাষ্ট্র নাই হুকুম করতে হবে যদি হুকুম করে লং মার্চিমা পশ্চিমা টার্ম আর মক্কা বিজয় হচ্ছে এ বাদত মানহানি করা মক্কা বিজয়ের মানহানি করা হবে যদি লং মার্চ বলা হয় তাহলে चलास्त मानी रास्ता दिए चला अवस्था जो समय ना पाए बचते ना शक्त चल अवस्था बसलुष्ट समस्या डिटी आदि तक चले जाए थकबे ना क्यों साथी ओ कबरे जे थकबे ना क्यों साथी कफ नारापन कबोरा मर घाटी ओ कबरे जे हमे थकबे ना क्यों साथी ओ कबरे जेते हमे थकबे ना क्यों साथी তেহার পে নিরা